আনাস ইবনু মালিক রদু আল্লাহআ হতে বর্ণিত একবার তিনি অর্থাৎ আনাস মাদিনায় আসলেন তাকে জিজ্ঞেস করা হল আল্লাহর সাল্লাই এর যুগের তুলনায় আপনি আমাদের সময়ের অপছন্দনীয় কি দেখতে পাচ্ছেন। তিনি বললেন অন্য কোনো কাজ তেমন অপছন্দনীয় মনে হচ্ছে না তবে তোমরা সালাতে কাতার ঠিক মতো সোজা করো না উকবা ইবনু উবায়দ রহমতুল আলাহি বুসায়ের ইবনু ইয়াসি হতে বর্ণনা করেন যে। আনাস ইবনু মালিক রজিয়াল তায়াল আনহু আমাদের নিকট বাদিনায় এলেন এবং এর বাকি অংশ অনুরূপ